বিস্মিল রহমান রহীম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 ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس تقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارহাম ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا الله وقولوا قولا سديدا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 اتقوا الله في أنفسكم واتقوا الله في أولادكم وأرزاقكم وفي جميع عمالكم وأقوالكم وفي جميع شعونكم فإني أوصي ونفسي بتق الله عز وجل واتبعوا سنة نبيكم في كل شأن من شعونكم وفي كل أمر من أموركم في الدنيا فنسأل الله سبحانه وتعالى أن يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المخلصين আল্লাহ আজকের এই জুমাবারে সমাবেত ভাই বোনেরা আল্লাহ আলামিনের অশেষ মেহরবানি তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করার পর এই দুনিয়ায় পাঠিয়েছেন ইমান দিয়ে এবং ইসলাম দিয়ে আমরা সকলে জানি ইমান এবং ইসলামের নামত হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে বড় ন্যামাহ আমাদের জন্য দুনিয়ার এই জীবনে যে তিনি পাঠালেন এই জীবন সম্পর্কে আজকে আমরা কিছু কথা শেয়ার করব যেহেতু যেই ভুবনে আমরা অবস্থান করছি সেই ভুবনে আমাদের পজিশনটা কি সেটি আমাদের জানা থাকা দরকার হয়তো জানা আছে সবারই কিন্তু আমরা সচেতন নই আজকের এই আলোচনাটা জন্যই। আমাদের জন্য হবে একটা মদাক্ষে অথবা রিমাইন্ডার ইনশাল্লাহ আমাদের অনেকেই এই দুনিয়ায় বসবাস করছেন এবং ভাবছেন যে দুনিয়া আমাদের জন্য পারমানেন্ট রেসিডেন্স অনেকে ভাবছেন এটা আমাদের একটা হোমল্যান্ড তারা ভাবছেন না যে আসলে এই দুনিয়া আমাদের ছেড়ে চলে যেতে হবে জানেন কিন্তু ভাবছেন না আমরা আমাদের আশার লাগামকে অনেক দূর বাড়িয়ে রেখেছি বরং আশাটা যেন লাগাম হারা আশার পরে আশা এমনভাবে বসবাস করছি যেন আমাদের কোনো দিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে না এমনভাবে বসবাস করছি যেন যদি ছেড়ে যেতেও হয় কিন্তু সেটা বহু দিন বহু দিন পর অনেকদিন দুনিয়ায় আমরা জীবিত থাকব এমনই একটি ভাব আমাদের সমাজের অধিকাংশ মানুষের মধ্যে অবস্থান করছে তার টেনে ধরেছেন আমাদের প্রিয় রাসুল্লাহ একটি হাদিসে আর তিনি হাদিসটি বর্ণনা করছেন যেন তুমি একজন মানে হচ্ছে স্ট্রেঞ্জার আগন্তুক যদিও বাংলা ভাষায় আমরা সকল দরিদ্রকে গরিব বলি কিন্তু আসলে গরিব শব্দের অর্থ হচ্ছে আগন্তুক স্ট্রেঞ্জার নতুন এসেছে যাকে কেউ চেনে না আরবিতে গোরবাত মানে হচ্ছে অপরিচিত হওয়া অতএব গরিব মানে হচ্ছে অপরিচিত এজন্য জন্য আপনারা ঘুরাবার কথা জানেন ফেল ঘোরাবার এমন একটা সময় আসবে যখন ইসলামকে কেউ আর চিনবে না ফলে প্র্যাকটিসিং সিনসিয়ার মুসলিম কেউ কেউ চিনবে না সে হয়ে যাবে গরিব মানুষ ভাববে ইসলামের অরিজিনাল ট্র্যাক এর উপর যারা আছে মানুষ তাদেরকে ভাববে এরা কেমন ইসলাম পালন করছে তারা হয়ে যাবে গরিব কিন্তু এই অরিজিনাল ইসলামের উপর যারা আছেন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন আমাদের প্রিয় রাসুল্লাহ বলছেন ফাউবা যাই হোক এখানে গরিব শব্দের ব্যাখ্যা গিয়ে আমি বললাম যে গরিবের অর্থ যে স্ট্রেঞ্জার সেটা ওই হাদিসেও প্রমাণিত অপরিচিত আগন্তুক তুমি এই দুই এমনভাবে থাকো বসবাস করো যেন তুমি একজন অপরিচিত আগন্তুক আসির অথবা তোমার মুসাফের তিনি বলতেন এটিও বুখারির মধ্যে এসেছে একই হাদিসের শেষে তিনি বলতেন ইদাহদাহ মাসা অপেক্ষা করো না আর যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো তখন তুমি প্রভাত পর্যন্ত ভোর পর্যন্ত বেঁচে থাকার আশা করো না ইন্তদার করো না অতএব তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগেই তোমাকে আল্লাহতালা যে স্বাস্থ্য দিয়েছেন সেটিকে গ্রহণ করো সেই সুযোগটা তুমি নাও এবং তোমার মৃত্যু এসে যাওয়ার আগেই তোমার যে জীবন আল্লাহ আল্লাহতলা দিয়েছেন সেই জীবন থেকে তুমি প্রয়োজনীয় রসদ গ্রহণ করো সেই জীবনটাকে তুমি কাজে লাগাও এ হচ্ছে হাদিসের ভাষ্য এই হাদিসের মধ্যে বা এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এটা খুবই ডেঞ্জারাস আমাদের জন্য যদি আমরা মনে করি যে দুনিয়াটা আসলে আমাদের থাকার জায়গা অথবা এই দুনিয়ার মৃত্যু আমাদের বহুদিন পরে হবে দুনিয়াটা আমাদের জন্য দারু দুনিয়াটা আমাদের জন্য একামু হলুদ যদি এটা ভাবি তাহলে এটা আমাদের জন্য খুবই অপরিণামদর্শী ভাবা হবে খুবই বিপজ্জনক ভাবা হবে বরং এই ভাবাটা একটা ব্যাধি এই ভাবাটা হচ্ছে একটা রোগ এই রোগের যে মহ সেটা হচ্ছে জীবন সম্পর্কে আমরা নিরাশ হব না বা আশাটাকে লাগাম ভাড়া করবো না আশার হ্রাসটা টেনে ধরতে হবে এবং আখিরাতকে স্মরণ করতে হবে এবং আখিরাতের সাফল্যটাকেই আমাদের সামনে রাখতে হবে আমরা যারা আজকে এই বিষয়টিকে সচেতনভাবে ভাবছি না তাদের জন্য একটা সুন্দর রিমাইন্ডার রেখে গিয়েছিলেন ফেরাউনের সভা মধ্যে সেই ব্যক্তি যিনি মোমেন ছিলেন সালেহ ছিলেন আল কোরআন সেটাকে কোট করেছে মহান আল্লাহ সোরফের যাকে সোরা আল আমরা বলে থাকি তার আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়তে সেটিকে কোট করেছেন এটা আমাদের সবার জন্য চমৎকার একটা রিমাইন্ডার তিনি বলছেন হুব হু তার কথাটিকে আল্লাহ তালা তুলে ধরেছেন ইয়া কাউমি। আমার সম্প্রদায়ের লোকেরা দুনিয়ার এই জীবনটা শুধুই সামান্য ভোগ্যপন্ন মাত্র ও ইন্দেরা তাহিয়া দারুল কারার আর আখেরারটাই হচ্ছে চিরার আখের হচ্ছে অতএাই এই দুনিয়ার জীবনটা হচ্ছে আসলে একটা ভোগ্য চাইতে আর তেমন কিছু নয় ভোগ্য ভোগ্যপণ্য বলে আমরা জানি এটা ওয়ান টাইম ইউজ পরে এর কোনো আর থাকে না। এর কোনটাকে সেটাই বলা হয়েছে বরং অন্যত্র বলা হয়েছে এটা মাতা স্বল্প ভোগ্যপণ্য অন্যত্র এটাকে বলা হয়েছে মাতা আল গরুর প্রবঞ্চক প্রবঞ্চক এই ভোগ্য যত রসদ আছে মাল মশলা আছে সবগুলোই আমাদেরকে প্রতারিত করে प्रतारित करतन आखिरत सम्पर्क आखिरत विमुख भाजन दे भोग्यपूर्ण प्रतारणारूमिका पालन अतए रसुल्लम से दिखाई दिख निर्देशना दिए दुनिया हालत अतए एक जन सत्यारे मोमे दूटर जो हालत थका उचित একটা হচ্ছে হাল উল গরিব আর একটা হচ্ছে ভাবে এবং সেই পজিশনে নিজেকে প্রতিষ্ঠিত করে আগন্তুক হচ্ছে সেই ব্যক্তি যে একটা ভূমিতে অবস্থান করে এবং সে জানে যে ওটা তার নিজস্ব ভূমি নয় সে জানে যে আবাসে এখন সে আছে এখান থেকে তাকে চলে যেতে হবে এখান থেকে তাকে বিদায় নিতে হবে তাকে বিদায় নিতে হবে তার ওয়াতানের দিকে যেটা তার মূল আবাস ভূমি তাকে চলে যেতে হবে তার আল ওয়াতান তার আসল স্বদেশ ভূমিতে আসল আবাস ভূমিতে অথবা তার পারমানেন্ট রেসিডেন্সেও আমরা এই স্বল্প জীবনের পৃথিবীতেও যদি ভাবি আমাদের যেখানে আমরা ভাড়া করা হোক অথবা কেনা হোক এমন আবাসটাকে আমরা বলি আমাদের পারমানেন্ট রেসিডেন্স যদিও সেটা আক্ষরিক অর্থে নয় কিন্তু দুনিয়া এটাই ভাবা হয় এরপরে যখন আমরা বেড়াতে যাই সেটা হচ্ছে আমাদের জন্য মানে আগন্তুক হওয়ার জায়গা আমি একটা জায়গায় গেলাম আশেপাশে কেউ চেনে না একটা প্রয়োজনে গেলাম আবার ফিরে আসলাম আমার আবাস ভূমি দুনিয়াটাও এমন আমাদের আসল আবাস ভূমি হচ্ছে আখিরা অতএব এই দুনিয়ায় অল্প কিছু দিন আমরা থাকতে এসেছি অল্প কিছু দিনের জন্য লং টাইমের জন্য নয় কারণ একশো বছরের বেশি বয়স পান কয়েকজন ব্যক্তি লং টাইম বলতে যা বুঝায় সেজন্য আমরা কেউ বেঁচে থাকি না আর সারা জীবনের জন্য তো নয় কারণ জীবনের যে ধর্ম মহান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সে হচ্ছে মৃত্য মৃত্যুসাদ আস্বাদন করতেই হবে অতএমের অবস্থা হচ্ছে যেহেতু জানে যে সে এখানে অনাবাসী ফলে তার নিজের আবাস ভূমিতে নিজের অতানে ফেরার জন্য যে একটা আকুতি যে একটা মনের আকর্ষণ সেটা তার মধ্যে থাকবে আর আমাদের অতান হচ্ছে জাননা আমাদের অতন হচ্ছে জাননা আমরা আশা করি আল্লাহ তালা জান্নাত আমাদেরকে দেবেন ইনশা আল্লাহ আমাদের অতন জাননা কেন কারণ আমাদের আদি পিতা এবং মাতা তারা দুজনই জান্নাতের ছিলেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরই তাদেরকে জান্নাতি রেখেছিলেন তারপরে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই পাঠশালায় পরীক্ষাশালায় এবং তারপর আবার আখিরাতে ফিরে যারা আল্লাহর হেদায়তের উপর চলবে রসল উল্লাহ যারা চলবে তাদেরকে আবার তিনি জাননা দেওয়ার ওয়াদা করেছেন অতএব জান্নাটাই হচ্ছে আমাদের পারমান্ট রেসিডেন্স আমাদের আল ওয়াতান আমাদের সেই ওয়াতান সেই আসল আবাসভূমি যেখানে ফিরে যাওয়ার আকর্ষণ আমরা বোধ করি একজন মোমেন তাই আবার সে জান্নাতে যাওয়ার আকর্ষণ যেহেতু আছে অতএব মৃত্যুকে সে ভয় পায় না কোন মৃত্যুকে সে ভয় পায় না তবে মৃত্যুর স্বাভাবিক যে একটা মৃত্যুকে অপছন্দ করা সে সম্পর্কিত হাদিস আছে সামনে আমরা সেটা আলোচনা করব আয়সার দিয়ে আল্লাহ তালা প্রশ্ন করেছিলেন রাসুসাল্লাহ সাল্লামকে সেটা আমরা পরে প্রশ্নে জেনে নেব কিন্তু স্বাভাবিক একটা ইমানের কনসিকুয়েন্স হচ্ছে যে ভয় পাব না মোমেন আমরা যারা কেউই কারণ আমরা জানি যে আমাদের আসল আবাসভাবে হচ্ছে জান্নাত অর্থ আল্লাহর কাছে সে জান্নাত পাওয়ার আশা আমরা করি এবং সে আশাতেই আমরা আল্লাহ সন্তুষ্টি রক্ষার জন্য অবিরাম চেষ্টা করি আমরা কোরআন এবং সহিদ সন্ন্যার পথে জন্যই আমরা আছি পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্যে নয় অন্য কোনো ইজম কায়েমের জন্য নয় মোমেনের এই বিষয়টি একজন আরবি কবি এভাবে তুলে ধরেছেন যে সে তার আসল ওয়াতনের দিকে যেতে চায় বলছেন ক্যামিন যুবক এই পৃথিবীতে কত ঘরেই না অবস্থান করেছে কত ঘরেই সে থাকতে হয়ে গিয়েছে কিন্তু তার মনে একটা সর্বদা আকর্ষণ তার প্রথম ওয়াতনের দিকে তিনি বলছেন চলো জান্নাতের আদ তথা নিকটবর্তী জান্নাতের দিকে কারণ সেটি হচ্ছে তোমার প্রথম অবতন স্থল প্রথম প্রথম আবাস আবাস সেই এটি হচ্ছে তোমার এবং তাতে রয়েছে অনেক কিন্তু আমরা তো এখন শত্রুর কাছে অবরুদ্ধ বন্দী শত্রু বলতে শয়তানের কথা বোঝানো হচ্ছে অতএব তোমাদের কি মনে হয় যে তোমরা সেই ওয়াতানের দিকে ফিরে যাবে এবং আমরা নিরাপত্তা অর্জন করব শেষ চরণে তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে শয়তান আমাদের সেই প্রথম অতানের দিকে যাওয়ার পথে অন্তরায় এবং এক ধরনের অবরোধ সে আরোপ করে রেখেছে আমাদের উপর এই অবরোধ যে অবরোধ এর কারণে আমরা ভালো কাজ করতে পারি না ভালো কাজ করি না আমরা সত্যের দিকে আসি না আমরা কোরআন তেলাওয়াত করি না আমরা সালাতে রেগুলার হচ্ছি না এটা শয়তানের অবরোধ আরপের কারণে কিন্তু একজন ব্যক্তি তার অবরোধকে নিশ্চিহ্ন করে দিতে পারে অতএব সেই পারি তাহলে আমরা আশা করছি আমাদের এই ইমানের পথে চলার মধ্য দিয়ে আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারব যে হাদিসটি আমরা বলেছি কুনফিদনিয়া বিল এই হাদিসের মূল কথা হচ্ছে যে তুমি এই পৃথিবীতে নিজেকে মোকিম মনে করো না পারমানেন্ট রেসিডেন্ট মনে করো না বরং মনে করো যে তুমি অল্প কিছু দিনের জন্য এসেছ কিছুদিন পরেই চলে যাবে আমরা যেন প্রত্যেকে নিজেকে কথা বলি ইনামা মুফের তুমি তো মুসাফের ছা আর কেউ নও এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই মুসাফের এবং আমরা একের পর একটা স্টেজ পার হচ্ছি মাত্র অতিক্রম করছি মাত্র একটা ঘরের পরে আরেকটা ঘরে আমরা ঢুকছি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা স্থানান্তরিত হচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে আমরা একটা অবিরাম চলার পথে চলছি যে পথ শেষ পর্যন্ত আখিরাতে আমাদেরকে পৌঁছে দেবে আর মোমেনদেরকে পৌঁছে দেবে তার প্রথম ওয়াতানে মোমেনদেরকে পৌঁছে দেবে তার প্রথম ওয়াতানেসলেমস বোনেরা আমরা অবিরাম চলার পথে চলছি আর আমাদের সাথী হলো দিন এবং রাত আমাদের যানবাহনও হলো দিন এবং রাত দিন এবং রাত সে দুটো জিনিস যা সকল পুরানকে নতুনকে পুরান করে দেয় আজকে নতুন কালকে পুরান, যা সকল দূরবর্তীকে কাছে এনে দেয় আমরা চলছি চলছি চলতে চলতে আখিরাটটা একসময় খুব কাছে চলে আস আসছে না একটা জীবন কাটাচ্ছি আমরা কিন্তু আখিরারটা আমাদের কাছে চলে আসছে এবং এভাবে এই দিন এবং রাত্রিকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন যে মনে হয় যেন দিন এবং রাত্রির অতলে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে অনেক জাতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহতালা যাদের অনেকের কথা উল্লেখ করেছেন যেমন কমে আধ কমে নোহ কমে ফামুদ এবং তাদের পরবর্তী আরও অনেক জাতি যাদের অনেককে আল্লাহ ছাড়া আর কেউ জানে না কেউ চেনে না এবং এভাবেই দিন এবং রাত্রি আমাদের জীবনকে ক্ষয় করার কাজে লিপ্ত মনে হয় যেন দিন এবং রাতের অন্যতম কাজ হচ্ছে আমাদের বয়সটাকে আস্তে আস্তে ক্ষয় করে শেষ প্রান্তে উপনীত করা সেটা আমরা দেখতে পাচ্ছি দিন রাতের কাছে আমাদেরকে সমর্পণ করে রাত দিনের কাছে আমাদেরকে সমর্পণ করে এভাবে দিন দিন এবং রাতের দোলায় মাঝখানে আমরা একটা অবিরাম চলার পথে আছি আমরা একটা অবিরাম সফরের মধ্যে আছি এই সফর শেষ হয়ে যাবে একসময় এবং অতি দ্রুত শেষ হবে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সফরের জন্য বা সফর পরবর্তী অবস্থার জন্য আমরা কি প্রস্তুত করেছি আলী নাবি চতুর্থ খোলাফায় রাশেদিন তার থেকে ও লামাই একটা চমৎকার কথা কোট করেছেন বলেছেন অবশ্যই এই জীবনের পথে আমরা শুধু চলছি আর চলছি এভাবে চলতে চলতে আখিরাত আমাদের প্রায় দূর উপস্থিত হয়ে গেছে সুতরাং তোমরা দুনিয়া সন্তান হবে না তোমরা আখেরাতে সন্তান হও ফর ইনডিড টুডে দেয়ার ইজ অ্যাকশন উইথ নো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট উইথ নো অ্যাকশন কারণ নিশ্চিত আজকে আমলের সুযোগ আছে কিন্তু বিচারের কোন ব্যবস্থা নাই এই আমলের হিসাব দিতে হচ্ছে না কিন্তু কালকে শুধুই বিচার শুধুই হিসাব আমাদের কোনো সুযোগ নাই ইমাম সংক্ষেপে তুমি আখিরাতে সন্তান হাও এবং তুমি দুনিয়ার সন্তান হয়েও না কারণ সন্তান তো মাকে অনুসরণ করে আখিরাতে সন্তান হওয়ার অর্থটা কি আখিরাতের জন্য যা করা দরকার তা করবে আলীবাহিত থেকে আরেকটি চমৎকার কথা কোর্ট করা হয়েছে সেটি হচ্ছে তিনি বলেছেন হালালুহা হেসাবুহা আদাব হালালুহা হেসাব ও হারামুহা আদাব দুনিয়ার হালালটা অর্থাৎ যে হালালটা আমরা মেনটেন করি উপার্জন করি খাই কনজিউম করি এই হালালটার হিসাব দিতে হবে अर्थात जो हालाल पथे चली तरह हिसाब कड़ाई गण्डा प्रत्येक प्रत्येक मानुष के खूब चालाक हराम जो करीब क्योंकि और हारामुहा आदब और जो दुनिया हरामे क्यों सम्पृक्त हन परिणती निर्धारित निर्धारित से आदब आदबाल আল্লা পক্ষ থেকে আদাব আল্লাহ হারামের প্রকরণ অনুযায়ী সেভাবে আদাব দিবেন আরবিতে আরেকটা কথা আছে আমাল শাস্তি হয়ে থাকে যেরকম আমল সে করে থাকে প্রত্যেক হারামের সমান শাস্তি নয় প্রত্যেক অপরাধের সমান শাস্তি নয় অতএব হারামের প্রকরণ অনুযায়ী তার জন্য শাস্তি থাকবে তবে হারাম দুনিয়ায় যারা হারামে লিপ্ত হবে তাদের শেষ পরিণতি হচ্ছে শাস্তি আল্লাহর কাছে আল্লাহ তাদের পেতে হবে তিনি তার চমৎকার জিজ্ঞেস করলেন তোমার সে ব্যক্তি বলল ষাট বছর সিক্সটি ইয়ার্স ষাট বছর তিনি বললেন তাহলে তার মানে হচ্ছে তুমি ষাট বছর ধরে শুধু চলছ আর চলছ এবং তুমি তোমার রবের দিকে অগ্রসর হচ্ছ আর সময় ঘনি এসছে তুমি তোমার গন্তব্যে পৌঁছাস তখন সে ব্যক্তি বলল ইন নিশ্চয় আমরা আল্লাহ এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে তখন তিনি বললেন এত দ্রিমা ম্যাচা কুল তুমি কি জানো তুমি যে কথাটি বলেছ তার অর্থটা কি তখন তিনি নিজে বললেন ফদায়ল বললেন মান আলিমা أنه عبدٌ وأنه إليه راجعٌ أنه بين ومن ومن علم أنه موقوفٌ أنه مسؤولٌ ومن علم কথার অর্থ ব্যাখ্যাটা দিচ্ছেন তিনি বলছেন যে ব্যক্তি জানে যে সে আল্লাহর বান্দা এবং সে তার কাছে ফিরে যাবে যে এটা জানে তার জানা উচিত সে সামনে আল্লাহাবে সে আল্লা সামনে দাঁড়াবে এবং যে ব্যক্তি জানে যে সে আল্লাহর সামনে তার জানা উচিত তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহাবে স্পিচ যা সে করেছে যা সে বলেছে প্রত্যেকটার জন্য তাকে প্রশ্ন করা হবে ওমান আর যে জানে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে সেজন্য সে প্রশ্নের উত্তর তৈরি করে তখন সে লোক জিজ্ঞেস করলো তাহলে কিভাবে চমৎকার এটা আমাদের সবারই স্মরণ রাখা দরকার তিনি বললেন বিমা বিমা বাকিয়া। ফিল তোমার জীবনের যে অংশটুকু এখন বাকি আছে তুমি সুন্দর কাজ করবে কাজ করবে। ভালো কাজ করবে যেটা কোরআন এবং সমর্থিত সে কাজগুলো তুমি করবে তাহলে তোমার পেছনের যত পাপ আছে সব পাপ ক্ষমা হয়ে যাবে আর যদি তুমি তোমার যে সময়টা এখনো আল্লাহ তালা সুযোগটা রেখেছেন তোমার জন্য তুমি সেখানে ভালো কাজ পণ্য কাজ না করো তাহলে যে সময়টা তুমি পার হয়ে এসছো এবং সেখানে অনেক খারাপ কাজ করেছ সেই খারাপ কাজগুলোর মোকাবেলা এবং ভবিষ্যতে আরো যে খারাপ কাজ করবে সবটার কারণে পাকড়াও করা হবে ওল আয়াদিল্লা ওল আয়াদিল্লা আল্লাহ আমাদেরকে তা থেকে পরিত্রাণ দান করুন এখানে ইসলামের পুরো দিক দর্শনটা চলে এসছে যদি কেউ ভালো কাজ করেন তাহলে অতীতে সকল পাপ ক্ষমা হবে এবং সেই পাপগুলো বরং পুণ্যরূপান্তরিত হবে এটা কুরআন এবং হাজিজ থেকে সরাসরি প্রমাণিত একটা শুধু বিষয় বাকি থাকে সেটা হচ্ছে বান্দার হক যদি নষ্ট করা হয় তাহলে সেই বান্দা থেকে মাফের ব্যবস্থা করতে হবে অথবা মাফ নেওয়ার কোনো সুযোগ না থাকলে ইসলাম ব্যবস্থা মানে তহবার ক্ষেত্রে যেই ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে তা অনুসরণ করতে হবে অর্থাৎ সেই লোকের ওয়ারেসদের কাছ থেকে হয়তো মাফ চেয়ে নিতে হবে पापर बोझा चले जाए क्यों पड़े अलहमदुल्लोस कर कि बुझे যে পুণ্য করার সিদ্ধান্ত নিতে হবে আর তহবার মাধ্যমে যদি সারা জীবন পরিচালিত হই তাহলে ফোয়েল যে প্রেসক্রিপশনটা দিয়েছেন সেটা আমাদের কাজে আসবে ইনশাল্লাহ অতএব আমরা হাদিসের আলোকে বলতে পারি যে কুল্নুনা মুসা ফেরুল নন্তদেও কেতার আলমাউত আমরা প্রত্যেকই সফরের মধ্যে আছি আমরা মৃত্যু ট্রেনে মৃত্যু ট্রেনে আমরা সাওয়ার হয়েছি গিয়ে থামবে যা ট্রেন যেখানে থামবে তার মৃত্যু সেখানে হবে এবং একজন আরবি কবি বলেছেন আমরা যে দিনগুলো আমরা অতিবাহিত করছি এই দিনগুলোতে আমরা খুব উল্লাস করছি খুব আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনগুলো আমরা কাটাচ্ছি কিন্তু প্রত্যেকটা দিন যা অতিবাহিত হচ্ছে মূলত সেই দিনটি আমাকে আমার বয়সের শেষ প্রান্তে উপনীত করছে আমার বয়সটাকে মৃত্যুর কাছাকাছি করে দিচ্ছে আরেকটি ছোট্ট কবিতা এই কবিতাগুলো খুব চমৎকার এবং বড় বড় স্কলারাই লিখেছেন সেজন্য কোরআনার পাশাপাশি এগুলো আপনাদের সামনে আমি পেশ করছি যে দুনিয়ার এই যে দিনগুলো সপ্তাহে সাত দিন এক মাস বছর বারো মাস এক বছর এই যে আমরা দিনগুলো কাটাচ্ছি এই দিনগুলো হচ্ছে জীবনের একটা স্তর এই স্তর দিয়ে একজন আহ্বানকারী মৃত্যুর দিকে আমাদেরকে আহ্বান করছে একজন আহ্বানকারী এই দিনটাই একজন দাড়ি বলতে পারেন দা হাইলাল মাউন্ট আজকের দিনটাও আমাদেরকে মৃত্যুর দিকে আসলে আহ্বান করছে ওয়ার জ্যাবু মিন দ্য যে মৃত্যু চলে আসছে মৃত্যু চলে আসছে ওল মুসাফেরু কা কিন্তু মুসাফের বসে আছে গন্তব্যস্থান চলে আসছে মুসাফের কোন খবর নাই সে বসে আছে প্রিয় ভাইরা। আসলে আমাদের দশা হয়ে গেছে তাই আমাদের উচিত সাবধান হওয়া একটা হাদিস রাসুল সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন কোন এক সাহাবি তিনি একবার রাসুল সাল্লা সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ যখন দেখলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম স্মরণ করলেন পাথুরে মেঝের উপরে। ফলে তার শরীরে পাথরের দাগ চাটায়ের দাগ তার খুব কষ্ট লাগলো রসুল আমাদের সবার কাছে সবচেয়ে প্রিয় তার কষ্ট দেখে সাহাবিয়ার নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি বললেন ইয়া রাসুল আল্লাহরা এবং রোম এবং পারস্য সম্রাট তারা ঘুমায় দিবাজ আপনার দেশের শরীরের মধ্যে তার আসর লেগে আছে তখন তিনি যেটা বললেন এটা আমাদের একটু খেয়াল করার বিষয় প্রিয় ভাইরা সেটি হচ্ছে তিনি বললেন মালি ওয়েকজনিয়া মালি অলি দুনিয়া আমার এবং দুনিয়ার ব্যাপারে এত বিচলিত হওয়ার কিছু নেই একজন পথিক একজন কোন হয়তো বাহনে যে আরোহণ করেছে একজন আরোহীর মতারাতিন যিনি তার আরোহণ কালে যাত্রার প্রাক একটা গাছের নিচে কিছুক্ষণ তাইলুলা করলেন গরমের একটি দিনে রাহা অতবর চলে গেলেন ওয়া তারা কাহা ওই গাছটিকে তিনি ছেড়ে চলে গেলেন এই গাছটা হচ্ছে দুনিয়া। দুনিয়া। এই হচ্ছে ইমাম আহমেদ মুসনাদ গ্রন্থে হাসান সনাদে এবং এছাড়া আর অনেকেই বর্ণনা করেছেন আবিশাই বা মুসান্নাফের মধ্যে আবু আলাহ মুসনাদের মধ্যে হাকে মুস্ত রাকের মধ্যে অতএব হাদিসটি সদ্য আরো বর্ণিত হয়েছে মৃত্যুর পরে মুসলিমরা কবরস্থ করে অতএব উদ্দেশ্য হচ্ছে তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া এবং সেজন্যই আমরা দেখি পরবর্তী কথাটা যেমন মানে এটা চা অন্য আরেকটা রেওয়ায়ত হাদিসের শেষে আমরা দেখতে পাচ্ছি অমর আল্লাহ আলহাম বলছেন যে তুমি যখন প্রত্যুষে উপনীত হও তখন সন্ধ্যায় উপনীত হওয়ার আশা করোনা ইন্তজার করোনা আবার যখন সন্ধ্যায় উপনীত হও তখন সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করোনা তার মানে হচ্ছে কি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো যেটা আরেকটা রেওয়ায়তের যে ভাষ্যটা ভাষ্যটাউদ্দান কবু সেখান থেকেও আমরা একই বক্তব্য পাই ছোট্ট একটা চমৎকার ঘটনা আছে ঘরে গেলেন জিজ্ঞেস করলেন তিনি আছেন কিনা বলা হলো তিনি একটু আগে বের হয়ে গিয়েছেন জিজ্ঞেস করলেন কখন ফিরবে তখন সে ঘরে ছোট্ট একটা মেয়ে সে বলল টাকুলাহু হাদা। তুমি তাকে বলো যে সত্তাই জানেন তিনি কবে ফিরবেন আল্লাহ একবার চেতনাটা এখানে দেখার বিষয় ছোট্ট একটা মেয়ে দিনদার নিশ্চুই কারণ ঘর তো ছিল আহলুসালাহ ভালো লোকের ঘর পরিবার এই জন্য যারা বিবাহসাদী করবেন তাদের ভালো লোকের পরিবারে যেতে হবে যদি আপনি ভালো সন্তান চান যদি আপনি ভালো পরিবার গঠন করতে চান ভালো দিনদার ফ্যামিলিতে আপনাকে যেতে হবে ছোট্ট একটা মেয়ের যে সেন্সটা উম্মার বিরাট একটা অংশের সে সেন্সটা নাই কখন ফিরবে আল্লাহ একবার ঢাকার বুকি তো আমরা দেখি প্রতিদিন বহু লোক তার বাসায় ফিরতে পারে না কত ধরনের কত কিছু হয় খুন রাহাজানি চিন্তাই অ্যাক্সিডেন্ট আমরা পরিকল্পনা করছি অনেক বিষয় নিয়ে অতএব সম্মানিত ভাইরা এ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে একজন সালাফের মধ্যে আরেকজন ব্যক্তি তিনি যখন ঘুমাতে যেতেন প্রতিবার বলতেন তার আহ আয়ালকে আস্থাও দেয় তোমাদের কাছে তোমাদেরকে আল্লাহর কাছে আমরা এরকম প্রস্তুতি ছিল তাদের মধ্যে আজকে কি সে প্রস্তুতি আমাদের মধ্যে আছে এখানে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। মৃত্যু যেহেতু আমাদের কাছে আমাদের মনে রাখতে হবে যে মৃত্যু আমাদের হবে এমনভাবে জীবনযাপন করতে হবে মৃত্যু আমাদের হবে আমাদের হায়াত তারপর একটা মৃত্যু আছে আমাদের মৃত্যুর পরে একটা বাস আছে বাস মানে পুনরুত্থান এবং এই পুনরুত্থানের পরে একটা হিসাব আছে সেই হিসাবের জন্য আমাদের প্রস্তুতি লাগবে আমাদের মনে রাখতে হবে যে মৃত্যুর এই যে বিষয়গুলো এগুলো কোরআনে আল্লাহ তালা সুন্দরভাবে তুলে ধরেছেন আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই মৃত্যু কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না জানে না কি সে উপার্জন করবে আগামীকাল এবং কেউ জানে না কোন জমিনে সে মারা যাবে এবং যারা দুনিয়ার এই হায়াত নিয়ে সন্তুষ্ট থাকে এবং দুনিয়ার হায়াত নিয়েই সে মতমায়েন থাকে প্রশান্তি লাভ করে আর যারা আমার আয়াত সম্পর্কে গাফিল তাদের তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম এই কারণে যা তারা উপার্জন করেছিল ফা মান্তা হায়াতের দুনিয়া আর যারা সীমা লঙ্ঘন করেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে তারপরে কি হবে তাদের আবাসস্থল রাসুল্লাহ সাল্লাম ক্ষেত্রে চমৎকার একটা উপদেশ দিয়েছেন জীবনের যেহেতু এই ধরন তাহলে তোমরা পাঁচটা গনিমত কে গ্রহণ করো তিনি বলছেন কাবলা জিনিস এসে যাওয়ার আগেই তোমরা পাঁচটা জিনিসকে যৌবন এর গনিমত কে তুমি গ্রহণ করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই কাকলা তোমার স্বাস্থ্য যে সুযোগ সেটিকে তুমি গ্রহণ করো তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগেই ফাকরিক। তোমার স্বচ্ছলতার যে সুযোগ সেটিকে তুমি গ্রহণ করো এবং দরিদ্র হয়ে যাওয়ার আগেই ওখানিক আছে সেটিকে কাজে লাগাও ও হায়াত একা কাবলা মাতিক এসে যাওয়ার আগেই তুমি তোমার জীবনকে কাজে লাগাও এটি ইমাম হাক এবং তার গ্রন্থে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে এই হাদিসটি শেখাইন তথা বোখারি এবং মুসলিম শর্ত অনুযায়ী সুদ্ধ ইমাম দাহাবিও তার সাথে অতএব সম্মানিত ভাইরা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা আগন্তুক আমরা মুসাফিজ আমরা পথচারী আমরা এই দুনিয়ার পারমান্ট রেসিডেন্ট নই সে বিষয়টা আমরা স্মরণে রেখে যদি জীবনের পথে চলার চেষ্টা করি জীবনের সম্বল অর্জনের চেষ্টা করি যে সম্বলের মধ্যে এক নম্বর হচ্ছে তা কোয়া ইমান এবং তাকওয়া সম্বল অর্জন যদি আমরা করি তাহলে আমরা আল্লাহর কাছে পناہ পাওয়ার আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين فيا ايها المسلمون اذكركم بقول الله عز وجل في القرآن العظيم حيث قال في سوره المنافقين وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين ولن يؤخر الله نفسا اذا جاء اجلها وقوله سبحانه وتعالى وانيبوا الى ربكم واسلموا له من قبل ان ياتيكم العذاب ثم لا تنصرون أو تقول حين ترى العذاب لو ان لي كرته فاكون من المحسنين وقوله تعالى في سوره البقمنون حتى اذا جاء أحدهم الموت قال رب ارجعون আমি অর্থটা বলে দিচ্ছি সুরা দশ এবং এগারো নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আমরা তোমাদের যে রেজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো আল্লাহর পথে তোমাদের কাছে মৃত্যু এসে যাওয়ার আগেই তখন সে বলবে যখন মেট্রো এসে যাবে তখন সে বলবে হে আমার রব যদি আমাকে আরো অল্প কিছু কাল অবকাশ দিতেন তাহলে আমি সদকার করতাম এবং আমি সব অন্তর্ভুক্ত হয়ে যেতাম আল্লাহ বলছেন ওলাই ও আঃর ইল্লা ঈদ আজ আজালুহা যখন মানুষের শেষ সময় এসে পড়বে আল্লাহ কাউকে কোনো ব্যক্তিকেই আর অবকাশ দেন না কখনো অবকাশ জুমারের মধ্যে আল্লাহ বলছেন দ্বিতীয় তোমাদের কাছে আদাব এসে যাওয়ার আগেই এরপর তোমাদেরকে সাহায্য করা হবে না অথবা এ কথা বলার আগেই যখন আদাবকে দেখবে নিজের চোখে যখন আদাবকে দেখবে বলবে যদি হায় আমার আবার ফেরার সুযোগ হতো তাহলে আমি সব অন্তর্ভুক্ত হয়ে যেতাম তৃতীয় আয়াতটি অর্থ হচ্ছে যেটি সুরালের নিরানব্বই এবং একশো নম্বর আয়াত যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যাবে বলবে হে আমাকে একটু ফিরিয়ে দাও হয়তো বা তাহলে আমি ভালো আমল করব করব। লা আমলে তাহলে আমি আমালো করব। যে সময়টা আমি আগে করি নাই এখন আমি সেটা করব আল্লাহ বলছেন কাল কখনো নয় এটা একটা যাচ্ছে যা সে আবার যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে কিন্তু আগের মতই করবে কিন্তু আল্লাহর কাছে সুযোগ একবার জীবন একটি মৃত্যু একবার বারবার সুযোগ আর আসবে তাদের পরে থাকবে বারজাখি জীবন এই বার্জা জীবনের মধ্যে তারা থাকবে মৃত্যুর পরে আর ফেরত যাবে না আর কবি বলেছেন যদি আমাদের কাছে এবং তার রিজিকটা আমাদের কাছে আসে একদম পরিপূর্ণ আকারে তাহলেও কোন স্বাধীন ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় সে দুনিয়া দাঁড় হবে সে দুনিয়ার প্রতি আকর্ষণ বোধ করবে কিভাবে এত অত্যন্ত সামান্য পণ্য মাত্র এত মনে খুশি হতে পারে না এরপর বলছেন কোন সন্দেহ নেই তোমরা তোমরা দুনিয়ার উপরে কোনো আফসোস করবে না দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে কোন সন্দেহ তিনি বলছেন এবং দারুন বাকার জন্য আমল করো আর দারুল বা সন্তুষ্টির জন্য আমল করো মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করো কারণ সেই জগতে আল আহমদ ও রাহমান সেই জগতে তোমার প্রতিবেশী হবে মুস্তাফা সাল্লু আলিহাসাল্লাম এবং আর রাহমান মহান আর রাহমান সুবাহ আলা হবেন সেই সব কিছুর বাণী সেসব সৌধ অট্টে প্রস্তুতকারী মহাশক্তি মহাসত্ব আল্লাহ তাহলে আমাদেরকে সে তফিক দান করুন সম্মানিত ভাইরা আসুন আমরা কাছে আল্লাহবাদকে দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিক হেদায়তের উপর রাখেন তিনি যেন আমাদেরকে সঠিক ইমানের উপর রাখেন উপর উপর রাখেন। রাখেন আর এই দোয়ার পাশাপাশি আসুন আমরা সবাই চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি আন্তরিকভাবে চেষ্টা করি সবাই মিলে চেষ্টা করি পুরো কমিউনিটি এবং সমাজের সব সভ্য মিলে চেষ্টা করি পুরো দেশবাসী মিলে চেষ্টা করি যাতে আল্লাহর পথে আমরা থাকি আল্লাহ আমাদেরকে সে পথে তফ্রিক দান করুন আল্লাহ আমাদের সকলের মনের ভালো চাহিদাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন আল্লাহ আমাদেরকে বরকত দান করুন আমাদের সন্তান সন্ততি আমাদের রিজিক আমাদের দেশবাসী আমাদের সবকিছুর মধ্যে আল্লাহ সন্তান আল্লাহ দান করুন আমাদের সমাজকে যারা চালাচ্ছেন দেশকে আল্লাহ তাদেরকে পূর্ণ হৃদায়ত দান করুন তাদেরকে সত্যে দিশা দান করুন